অন্যদিনের মতো আমরা আবার আজকে আরেকটি ছোট সুরার তাফসির নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের নিয়ম অনুযায়ী আমরা এটা পড়ে নিবো তারপরে তাফসির দিকে যাব ইনশাল প্রথমে পড়ে নিচ্ছি সুরেরটার নাম হচ্ছে সুরা সুরাতুল ফিল এই ফিল শব্দটা ফিল শব্দ অর্থ হচ্ছে হাতি এটার এই শব্দটা আসছে এই সুরের মধ্যে আর কোরআন শৈপে অধিকাংশ সুরের নাম ওই সুরের ভিতরে কোনো শব্দের অনুসরণে রাখা হয় এই হিসেবে এটার নাম সুরাতুল ফিল এরকম অনেক পশু প্রাণী এরকম নাম আছে সুরাতুল নামাল আছে নাকি সুরাতুল আনকাবুথ এই জাতীয় যে কোনো নাম হ্যাঁ সুরাতুল বাকারা আছে শুরুতেই যাই হোক আমরা প্রথমে পড়ে নিচ্ছি বিস্মিল কই ফল রব্ব কবি অসহাবলফিলাম কই ফ রু কবি অসহিলফিল তদো এরকম হবে না কলকলা রক্ষর ধা কিন্তু ঔাল তৈরী ও সালিম তৈরী তৌমিম পিজরতিম সিজ্জিল তৌমিহিং বিপিজরী সিজ্জিল ফজাল হুম কা মকূল ফজাল হুম जैकिल हाथी बाहर तेजान ध्वस कर दिले ते मन कर दिल्ली से आसाबल फिल के ध्वस कर দিয়েছেন সেটা কিন্তু তাদের মর্যাদার কারণে নয় যে তাদেরকে আল্লাহ ভালোবেসেছেন তাই বলে নয় বরং আল্লাহ তার কাঁর ঘরকে হ্যাঁ আপনার তার ঘরের সম্মান রক্ষা করেছেন এটা বলে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে সেটা মনে করবে না যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন তাই না বরং সেটা একমাত্র করেছেন আল্লাহর নিজের ঘরের সম্মানার্থে এবং আব্দুল মোতালেবের ঘটনা যখন আমরা বলবো তখনও দেখবেন আবদুল মোতালেব তো নিজেই আপনার হাল ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত পাহাড়ের চুড়ায় আপনার আশ্রয় গ্রহণ করেছেন ঠিক না তো সুতরাং করে দেওয়া হয়তোবা সুরে বরুজ এর মধ্যে আসাবুদ হ্যাঁ আসাবে কথা সেটা ভিন্ন ব্যাপার আজকের আলোচনার বিষয় না এই আসাবে ধ্বংস করে একজন মর্শিদ তার নাম হচ্ছে তার নাম সে ছিল মুর্শেক কিন্তু আসাবে উদ্দুদ যাদেরকে এইখানে আপনার কি পুড়িয়ে মারা হয়েছে তারা হইতেছে আপনার খ্রিস্টান সেই সময়ের তখনকার ধর্ম কিন্তু ধর্ম এটা না যে তারা আমাদের ছিল রসুল ফিলের বছর যে বছর আসবে ফিলকে কে ধ্বংস করা হয়েছে ওই বছর জন্মগ্রহণ করেছেন তাহলে এটা আগের আগের ঘটনা আর খ্রিস্টানের যুগ খ্রিস্টান ধর্মেই চলবে এটাই আল্লাহ প্রমাণিত ধর্ম ছিল তখনকার তো সুতরাং এই যে আসাবে যারা খ্রিস্টান ছিল তারা তখন আপনার রোম সম্রাটের কাছে স্বর্ণাপন্ন হলো কারণ রোমানরা তখন কি খ্রিস্টান তখন খ্রিস্টান একজন প্রভাবশালী কারণ তখন ছিল এদের সাম্রাজ্য বিশ্বব্যাপী রোম আর কি এই দুইটা যখন সহযোগিতা চাইল তখন রোমের অধীনে ছিল আপনার ইথোপিয়া আপনার হাবাসা যেটাকে বলা হয় এই দেশে যখন আমরা আসছে অনেকের ওই যে হাবসা এলাকার যদিও হাবাসা শব্দ এখন আর ব্যবহার করে না কিন্তু আরবরা এখনো ওদেরকে হাবাসি বলে যদি ওই এলাকা এখন ইথোপিয়া হয়ে গেছে হ্যাঁ আর বলে কিন্তু এখনো ওই আরবরা আগের নিয়ম হিসাবে ওদেরকে এখনো বলে যে হাবাসি হ্যাঁ মানে ওই হাবসা এলাকার লোকরা তো ওরা যখন ওই হাফসা এলাকার যিনি রাষ্ট্রপতি ছিলেন তখন সেটা ওই সাম্রাজ্যের অধীনেই ছিল তখন রোম তার কাছে পাঠিয়েছে যে তুমি তুমি এলাকার আক্রমণ করার জন্য লোক তখন সে দুইজন লোক পাঠিয়েছিল তার মধ্যে একজন একজন লিডার হ্যাঁ তার নাম হয়েছে আব্রাহান আরেকটার নাম হয়েছে হ্যাঁ আপনার আরিয়ান বাই জাতীয় কিছু তো এই দুইজনকে পাঠানো হয়েছে পাঠানোর পরে এরা শেষ পর্যন্ত আপনার আক্রমণ করছে ওই এলাকার উপর এলাকা এলাকার উপর সে আক্রমণ করে শেষ পর্যন্ত এলাকা দখল করছে দু নমাস লোকটা অনেককে হত্যা করে দিচ্ছে দু ভাগে নামাজ তারপরে সাগরে ডুবে মারা গেছে মানে ওর ক্ষমতা শেষ শেষ পর্যন্ত ওই দুইজনকে যে পাঠাইলো এই দুইজনে আবার কে ওই এলাকা তখন তো মানে ওই এলাকা দখলে এসে গেছে মানে হাবাসার ও চলে আসছে দুইজন হয়েছে আমির হ্যাঁ তো এই দুইজনে মারামারি করছে অনেক লোক হত হয়েছে পরে তাদের মধ্যে একজন বলল যে একটা বুদ্ধি করো যে আমরা দুইজন যখন ক্ষমতার জন্য লড়াই করতেছি তো সাধারণ মানুষকে মারার কি দরকার আছে আমাদের আগের যুগে পাগল হইল একটু ছিল যে দুইজনে যাকে মারতে পারি তো মরে গেল আরেকজন থাই গেলাম সেই আপনার রাষ্ট্রের মালিক হইব খালি গেলে মানুষকে মারার কি মানে আছে তখন এই কথা একমত হইল যে ঠিক আছে তাইলে আমরা দুইজনেই মারামারি করি সে আক্রমণ করছে যে ওই যে ওর আপনার নাকটা কেটে মুখের উপর আঘাত করছে যারা আঘাত করছে মানে তাকে আহত করছে কিন্তু এই ফাঁক দিয়ে আব্রাহার যে পক্ষের একজন তার স্বাধীন গোলাম ছিল সে হঠাৎ করে ওর উপর আক্রমণ করে মারে এখন ওই এলাকার মধ্যে আবার সে ঝামেলা শুরু করছে তখন ওই যে ইথোপিয়ান যে আর এর উপর রাগ করছে যে তোমরা দুইজনে এরকম ভাবে মারামারি করে এটা কি শুরু করলে তোমাদেরকে পাঠাইছি সামনের যে বড় চুল হ্যাঁ বড় চুল রাখতো যে গোসা কাটে আমি ওইখানে আসি তখন এ তারপরে ওই কারণ ওর সে একজন মানে সেনাপতি ওকে সিটি পাঠিয়ে কি করছে এই মাটি নিয়ে একটা পোটলার মধ্যে এখন আপনি শান্ত থাকেন আর আপনি যে কসম করলেন যে আল্লাহর কসম আমি হ্যাঁ ওর কি গোঁসা কাটে বেলবো চুলের সামনের তারপর ওইখানে কদম রাখবো তাইলে আপনি এই পোটলার থেকে মাটিটা বাইর করবেন বাইর করে এটার উপর পাও রাখবেন আর আমার গোসা তো কাটিয়ে কাটার কি মানে আছে নাকি তারপর ওরপর খুশি হয়েছে এইভাবে চলছিলাম এবং সে তাকে খুশি করার জন্য কি বলল যে খ্রিস্টান কারণ খ্রিস্টান রাষ্ট্রপতি না সে বলল একটা কাজ করে যে আপনি আমার উপর তো নারাজ হয়েছেন আমি এই এলাকার মধ্যে এমন একটা গির্জা তৈরি করব যে গির্জা পুরো বিশ্বের মধ্যে প্রসিদ্ধি লাভ করবে হ্যাঁ এত বিশাল গির্জা বলবো বিশ্বের বুকে কেউ এরকম দেখে নাই এমন সুন্দর একটা গির্জা বানাইব আপনার সম্মানার্থে হ্যাঁ তখন সে খুশি হয়ে গেছে এবং সে বিশাল গির্জা বানাইছে এবং এটার নাম দিয়েছে আরবরা নাম দিছে এটা কোল্লাইশ কেন কালানসুয়া থেকে কারণ ওই এত বড় বানাইছে ওটার দিকে তাকাইলের মাথার টুকি পড়ে যায় মানে কালান শরীফের জিয়ারতে আসে এখানে ওমরা টোমরা করে জিয়ারত করে মানুষ ওই দিকে যাবে কেন আমি এত সুন্দর করে বানাইছি ওটা তো সুন্দর না তাইলে এত পরিশ্রম করে তাইলে আমি মানুষকে বাধ্য করব এখানে আসে যেন এখানে আসে এটার জিয়ারত করে হ্যাঁ তখন এবং অধীন ছিল এরা মানে বিক্ষিপ্ত আকার ছিল এদের উপর কোন রাষ্ট্র মানে কোন রাষ্ট্রের পুরা নিয়ন্ত্রণ ছিল না বিক্ষিপ্ত মানে বংশে বংশে বিক্ষিপ্ত ছিল এই কারণে যে হুমকি দেওয়া সহজ হ্যাঁ ওরা হুমকি দিল যে এরকম সবাই ওর ওদের ওখানে যাইতে হবে কিন্তু এই ব্যাপারটা যারা কারণ বা কাবাকে কে ভালোবাসে এরকম মানুষের কিন্তু আর না বিশেষ করে পুরেশ বংশ যারা এটা নেতৃত্ব দিচ্ছে এদের কাছে কিন্তু ভালো ঠেকলো না যে কত বড় বেয়াদব সে এরকম আল্লাহর গরের বিরুদ্ধে অবস্থান নেবে এটা হইতে পারে না তখন কিছু মানুষ আছে আবার একশনটা নিতে গেলে বেয়াদ মানুষের রুচি অনুযায়ী মানুষের একশন নেয় হ্যাঁ প্রতিশোধ উল্টে পাবে নাই আরকি মানে আদব কায়দা রক্ষা করে না তখন ময়লা করে ফেলছে কোন ফাঁক দিয়ে ঢুকছে ওরা টের পাই নাই যারা পারাদার দিন যখন সকাল উঠে দেখলো কি ওরা ময়লা ফেলছে তখন ওরা টের পাইছে যে এটা এ আরবরা ছাড়া মানে দিল যে এইখানে আমাদের ঘরটাকে হ্যাঁ অপবিত্র বানাই দিল তারপরে সে কসম খাইলো যে অবশ্যই আমি ওই ঘরকে ধ্বংস করে দেব। তারপর সে এটার জন্য বিশাল লাগতে হাঁটে ঠিক দেখেন অনেক সময় আপনার নাম ভালো থাকে কিন্তু কাজ বলো না হাতির নাম ছিল মাহমুদ মাহমুদ মানে প্রশংসিত তার এটা সমর্থন জানাইছে কারণ ওই ঘরটা তার সম্মানে সুতরাং ওই এই হাতিটা পাঠিয়েছে বিশাল হাতি এটা কোনো বড় ঘরকে টানে নিয়ে যাবে এমন বড় হাতি মানে ওটার সাথে বানবে রশি দিয়ে কাবাগড়ের চার কোনটা যদি যুদ্ধ করতে আসে তাইলে আরবরা ঘোড়া এবং ওট দিয়ে প্রতিরোধ করবে আর হাতি দেখলে কখনো ঘোড়া আর কি সামনে যায় না কারণ হাতি কি গোড়া ওটে বয়সে কারণ ওটা বিশাল আকার না আর মুকার মধ্যে কখনো হাতি এরা দেখে নাই আপনার ইয়েতে ইয়ামান এলাকা এর এলাকা তো ইয়ামান দখল করছিল সে ইয়ামান এলাকার আরেকজন ব্যক্তি তার আবার মেজাজ গরম হয়ে গেল সে মানে কাবা পন্থী আর কি কাবার ভক্ত সে কি মানুষদেরকে আপনারিত করলো তারা ওদেরকে পরাজিত করছে পারে নাকি পারে নাই কারণ আল্লাহ যখন কাউকে শাস্তি দিতে চান মানে বেশি কিছু দিয়ে শাস্তি দেন না এমন জিনিস দিয়ে শাস্তি দেন যেন ইতিহাস হয়ে থাকে আল্লাহ কোনো কামান চান না কাউকে মারার জন্য ঠিক না এই কারণে যে আছে মানে ইমান থেকে যে উৎসাহী হইলো সেই লোকটা প্রতিরোধ করলে পারলো না শেষ পর্যন্ত সবাইকে মারে ফেলছে ওর সাথে কিন্তু লিডার যেটা আছে ওটাকে শেষ পর্যন্ত বাঁধে ফেলছে কারণ কি ওদের বুদ্ধি এসে ওরা যে লিডার ওকে বাঁধে রাখছে যে তুই পদ দেখাইতে আমাকে মানে পথ দেখায় দেখে নিয়ে যাবে হ্যাঁ শেষ পর্যন্ত ও সাথে রওনা করছে মাঝখান দিয়ে এসে আরো যখন আসছে আম এলাকা প্রতিরোধ করতে হবে তখন সে নিজের দল নিয়ে বাইরে হইলো এ আবার এদেরকেও পরাজিত করলো মানে আল্লাহ চাইছেন যে এরা যদি পরাজিত করে যুদ্ধের মধ্যে তাইলে এটা ইতিহাস হয়ে থাকবে না এটা হালকা ব্যাপার হ্যাঁ জয় যায় আছেই মানুষের মাঝে সুতরাং সে সুযোগ পাইলো এদেরকে ধ্বংস করে দিল ওই সাথে নিয়ে সাথে নিয়ে বাঁধে ওর সাথে নিয়েছে ওরা পালাইতে দেয় নাই যে তুই আমার সাথে যাবে। ঠিক না কারণ এগুলো তো প্রতিরোধ করে যখন এগুলো তো সবসময় আসা যাওয়া করে নাইলে এরা কেন পক্ষে যাবে এরাও কিন্তু করতে আসে কিন্তু এরা বিরু এরা কি করছে বরং ও যখন এই এলাকা করছে সবাই ওর কাছে আত্মসমর্পণ করছে অগ্রিম এবং তারা অনেক খাদিয়ে তোফা তাকে দিল যা আপনি অবশ্যই তাকে আবার সাথে দিয়ে দিলাম আবু রেঘাল নামক একজন ব্যক্তিকে কি করলো আপনার সাথে দিয়ে দিল পথ দেখানোর জন্য মানে নিজের উদ্যোগই হয় আস্তে আস্তে আস্তে আস্তে যেটা আপনার বলছিলাম যে যারা আপনার ইয়ে ছিল এরা কি করছে নিজেরা তো আত্মসমর্পণ করলো আবার নিজেদের ইচ্ছায় আগে তো দুইটাকে নিয়ে আসছে এরা ও গ্রিম কিছু উল্টা বক্ত আর এরা আবু রেগাল আবু রেগাল নামে একজন ব্যক্তিকে হেরাই নিজে পারদর্শী পদ ভালো জানে এ একে হাতিয়ে দিল মানে ওই নেতা একটারে যে এ আপনার পথ দেখাইবে আপনি তো চিনেন না এবং হাতির তোফা দিয়ে দিল তিনজন আসলো এলাকায় মাহমুদ নামক নাম ওই এলাকার মধ্যে অবস্থান করছে অবস্থান করার পর সে কি করলো ওই এলাকায় আপনার এক মোটের পালের উপর মানে তার লোক এদিকে দিক বিচরণ করতে থাকে বিশেষ করে সামনের অংশ আপনার দেখলে পরের লোকদেরকে জানাইবে তো সামনের লোকগুলা চালাই করে কি করছে যখন এক ওই জায়গায় আসছে আশেপাশে ঘুরতে গিয়ে খবরাখবর নিতে গিয়ে যখন উঠে এক বিশাল পাল দেখছে ওটার উপর আক্রমণ করে যে একটা কাজ করব। যে এদের ওট গুলাকে ধরে নিয়ে যাবো লাভ হইবে কি পরে ওদের লোকটোক আসবে তারপরে এদের সাথে পড়া ঠিক তখন এরা ধরে নিয়ে ধরে ধরে নিয়ে গেছে পালতে। ওরা ওদের কাছে রাখছে তারপরে ওই আব্রাহের কাছে গেছে বলল যে এরকম ওঠ ধরে নিয়ে আসছে তো আব্রাহ বলছে ঠিক আছে একটা কাজ করো যে প্রথমে তো আমরা তো কাবাতে আক্রমণ করব কিন্তু এরকম সহজে যা হঠাৎ করে আক্রমণ করা ঠিক না হ্যাঁ এটা বাহাদুরি না জানাই শুনে কথা হয়েছে তারপরে আমরা পরে আক্রমণ করব প্রয়োজনে তখন ওরা চলে গিয়ে কি করছে আপনার ওরা চলে গিয়ে আব্দুল মত মানে ওরা খোঁজাখুজি করছে যে তোমাদের মধ্যে মানে লিডার কে তখন সবাই ওর বাড়ি দেখা দিয়েছে যে এই লিডার তখন আব্দুল মোতালছে আব্রাহ আবরার কাছে খুবই সুন্দর ছিল হ্যাঁ খুবই সুন্দর ছিল সুদর্শন ছিল সুঠাম দেহের অধিকারী ওকে দেখে আবরা খুব গুরুত্ব দিল সে নিজের খাট থেকে নামে গেল নামে নিচে বসলো কার্পেটের উপর ওকে নিয়ে তারপরে বলল যে তোমার কি চাওয়া আমি তো আসছি কাবাকে ধ্বংস করে বাহিনী নিয়ে আসলে হ্যাঁ আর আমরা ক্ষুদ্র মানুষ এই উঠ গোড়া দিয়ে তোমার সাথে তোমার সাথে আমরা পারব না হ্যাঁ বলতেছি তোমার যখন আমি দেখি তখন তোমার প্রতি অনেক বক্তি এসে গেছে যে তুমি ভালো মানুষ ভদ্র মানুষ হ্যাঁ কিন্তু এখন তো তুমি এই কথা বলে আমার বক্তি সব নষ্ট করে দিচ্ছে কারণ আমি কোন আলামত না দেখেন আগের যুগ থেকে লিডারের ভূমিকা এসে যাদের লিডারি করবে তাদেরকে রক্ষা করা এর জীবন রক্ষা করা আসল গুরুত্বপূর্ণ না বলছে তোমার প্রতিতে আমার বক্তি নষ্ট হয়ে গেছে তখন সেই বললো শুনে কথা আমরা তো পারবো না আর ঘরে কিন্তু আমার না বলছে আরেকজন ওনার ঘরের হেফাজত নি করবে। আমাদের করার কি আছে তিনি যদি চান তোমাকে সুযোগ দেন যে তার গর ধ্বংস করে দিতে এটা তার ব্যাপার আর তিনি যদি চান যে ধ্বংস করবেন এটা তার ব্যাপার এটা আমার ব্যাপার না আর আমরা আসতেছি এ অপেক্ষা করো আমরা আসতেছি ওই এলাকা মানে কাবার সহি ধ্বংস করে দেব তো নিজের ওঠ নিয়ে চলে গেছে কিন্তু তারপরে যে একেবারে যে হাল ছাড়িয়ে তা না কারণ লিডারদের তখনও কোয়ালিটি ছিল কারণ সে জানে যে ওর সাথে পারবে না এই কারণে অন্য পন্থা অবলম্বন করছে সে তোমাদের এত বড় আপনার বাহিনীর মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না থেকে নিজের নিরাপত্তাটা আসল গুরুত্বপূর্ণ সুতরাং পাড়ে চুড়ে চুড়ে চলে যাও আর সে কি করছে নিজে বাইরেই গেটের আংটা দেখছে আলাদা রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করছি খাদেম হিসেবে আমার তো করার কিছু নেই এখন যে বাহিনী আসতেছে এদের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না আমার যারা অনুসারী কারোর পক্ষে সম্ভব না এখন আমি তোমার কাছেই বলতেছি তুমি এই গাদ্দার কি ধ্বংস করে দাও এদের বিচার যে তুমি ব্যবস্থা নিবে। এই কথা বলি সে আপনার বিচারটি সে দিয়ে আল্লাহর কাছে সে রনা করলো মানুষের সাথে কোথায় পাড়ের উপরে মানে এমন পাড়ের উপরে অবস্থান করছে যেন পুরোপুরি পাহাড়ের মাথার থেকে এলাকা পুরে দেখা যায় যে সবাই দেখতে পারে এক ফাকি কি করছে দেখেন মানুষের মধ্যে তেজ থাকলে নিজের সাধ্য অনুযায়ী কাজ করে ওই যে নফিন হাবিব খাথাম গোত্রের যাকে মারি লোক মারি ধরে নিয়ে আসছে সে এক সুযোগ পাইয়ে মানে আবার সাথে আসে এক সুযোগ পাই আব্রাহ বিশাল হাতি যে বিশাল এটা বড় হাতি এর কান্দসছে বলছে হ্যাঁ যে তুই সামনে যাতে পারবি না এটা হচ্ছে আল্লাহর ঘর এটা হারাম সুতরাং তুই হারাম আরামের দিকে দিবি না হ্যাঁ আমি বলে গেলাম হঠাৎ করে এই কাণ্ড ঘটাই কারণ সে তার দায়িত্ব পালন করছে কারণ হে যখন যারে আক্রমণ করবে হের কানের মধ্যে কথা বললে হে পালাইছে পালাই যাই কি করছে আব্দুল মোতাল সাথে যোগ দিছে কারণ হেও আবার বক্ত সে যে ওর সাথে যুক্তি যে আমি চলে আসছি তোমাদের সাথে সামনে অগ্রসর হইতে তারপরে এখন প্রথম তো এরটা উঠেবে না এ তো হাতির উপর আসছে এখন মাহমুদের লোক যে হাতি এটা চালায় যাদের লোকদেরকে বলছে এটারে সোজা করো খারাপ করো মানে আমাদের তো রওনা দিতে নাকের মধ্যে গুদা মারানোর জন্য লাঠি সোটা নিয়ে আসছে ওকে যত কিছু করে এটা কোনো ভাবে উঠান যায় না একজনই বুদ্ধি করলো যে এটার ঘটনা তো যে এত এরকম কোনদিন আমাদের সাথে আচরণ করে নেই তাইলে দিকে দেখি মানে এদিকে যাইতে বললে আর যাইবে না মানে মজবুত করে বসছে এটার আর যায় না ইতিমধ্যে ওরা কাণ্ড দেখতেছে পাহাড়ের উপর দেখেছি কি কাণ্ড চলতেছে এটা নিয়ে তখন আল্লাহর শাহু পাখি পাঠাইলেন হ্যাঁ পাখি এগুলোর পাও গুলো হইতেছে আপনার আপনার লাল বনের আর এদের এমনে বডি হইতেছে আপনার হলুদ হ্যাঁ ছোট ছোট পাখি এবং প্রত্যেকটার মুখের মধ্যে তিনটা করে পাথর সব সিদ্ধ করে ফেলবে এটার এত এবং এটা বিষক্ত যার গায়ে ঢুকবে আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে শরীর পড়ে যাবে মানে এটার অ্যাকশন হিসেবে এত বেশি কিন্তু হালকা একবারে পিচি পিচ্ছি আপনার সোনা বুটের মতো দুই পায়ে দুইটা মুখে একটা করে পাথর নিয়ে আসছে এবং ওরা আস্তে করে জাগায় জাগায় মানে টার্গেট এদের উপর ফলাই দিছে হ্যাঁ ফালাই দিচ্ছে সাথে সাথে মানে যে আপনার মরে গেছে তা না কিছু মরে গেছে আর কিছু আছে দৌড়ে পালাইছে আহত হয়ে পালা গেছে অনেক দূরে দূরে পথে পথে পথে পথে মারছে আল্লাহ কি করছে ওই আব্রাহা এটাকে সাথে সাথে মারা নাই মানে এলাকা পর্যন্ত এর এরাঙ্গুল পড়ে যায় এটা পড়ে যায় ওটা পড়ে যায় পড়ে যেতে যেতে যেতে যেতে লাশ পর্যন্ত মানে একটা পাখির রূপ ধারণ করছে মানে সব ছিঁড়ে যেতে যাইতে নিজের এলাকা গেছে যাওয়ার পরে সে তারপরে মারা গেছে এসে তার কাহিনী এখান কে আমাদের যেটা দেখার বিষয় সেটা হইতেছে আপনার কিন্তু একটা বারোটার মধ্যে একটা হাতি ছিল একটু গাদ্দার টাইপের সে সামনে যাইতে চাইছিল ওকে আল্লাহ কে পাথর মারে মারে দিচ্ছেন আল্লাহর তো উদ্দেশ্য কোনো অন্য কিছুকে ধ্বংস করানো আল্লাহর উদ্দেশ্য মানুষগুলাকে টাকাল দেওয়া যেন মানুষ এইগুলা নিয়ে এর এলাকার দিকে যাইলে তো যায় কোনো সমস্যা নেই ও চলে গেল তারপরে সে ধ্বংস হয়ে গেল এবং এটা পুরা ইতিহাস হয়ে গেল ওই সময়ের মধ্যে অধিকাংশ ইতিহাসবিদ বলে যে ওই বছরে আপনার রসুল আকরম সাহেবের জন্ম আর এই ঘটনা ঘটছে রসুল আকরম সাহের জন্মের পূর্বাভাস হিসাবে হ্যাঁ ব্যতিক্রম একটা ঘটনা আগে ঘটে গেছে এইভাবে তখন এই ঘটনার পরে আরবের অন্যান্য সব যারা বিরুদ্ধে ছিল সবাই আতঙ্কিত হয়ে গেছে এবং সবার কাছে সম্মানজনক কোরাইশ বংশ সম্মানের পাত্র হয়ে গেল যে এরা এমন যে আল্লাহ এত ভালোবাসে যে এদের প্রতিরোধ করা সম্ভব না তারপরে স্মরণ করছি ঘরের মর্যাদা ঘরের মর্যাদা আমি রক্ষা করছি এখনো এই ঘরের মর্যাদাকে উন্নীত করার জন্য হ্যাঁ আমি কি রসুল পাঠিয়েছি যেন এই ঘরের মর্যাদা রক্ষা পায় কারণ তোমরা ঘরের অবমাননা করেছো মনোনীত ধর্ম কারণ তখন তো খ্রিস্টানদের যুগ কিন্তু তাদেরকে আল্লাহ ধ্বংস করলেন কেন এটা বোঝা যায় যে যদিও আল্লাহর পক্ষের শক্তি হোক না কেন যদি উল্টা সিদ্ধান্ত নেয় আল্লাহ তারপরেও ছাড়বেন না কারণ তারা আপনার খ্রিস্টান হইলেও যখন মক্কার লোকদের উপর আক্রমণ করি আল্লাহ করবে স্মরণ করো যে কিভাবে ধ্বংস করছে সুতরাং কাবাকে তোমরা অপবিত্র করে দিতেছ এটাকে পবিত্র করার জন্য এটা সম্মান রক্ষা করার জন্য রসুল পাঠানো হয়েছে কিন্তু তোমরা তার অনুসরণ করো না তোমাদেরকে এইভাবে শেষ পর্যন্ত কি ধ্বংস করে দেওয়া হবে ইয়া হচ্ছে আসল এটার মানে কাহিনী হ্যাঁ এতক্ষণ বললাম এখন আমরা আপনি কি দেখেননি যে কে ইফেফা আল আরবুকে আপনার প্রতিপালক কিরকম আচরণ করেছেন বিয়াস ফিল আপনার হস্তি বাহিনীর সাথে যে আসছিল কাবাকে ধ্বংস করার জন্য তাদের সাথে কি আচরণ করেছেন এগুলো তো রসুল আকরম সালাম তো পরের ব্যাপার রসুল তো শুনছে কিন্তু আপনারা জানেন না যে তাদের সাথে কি আচরণ করছে বলছেন আল্লাহ আল্লাহ যে আল্লাহ কি তাদের ষড়যন্ত্র কে করে দেননি তাদের ষড়যন্ত্র কে আল্লাহ দেননি নাকি তারা ষড়যন্ত্র করছিল ধ্বংস করার জন্য কিন্তু উদ্দেশ্য সফল হতে আল্লাহ তিনি আবাবিল মানে দলে দলে আবাবিল কোনো পাখির নাম না আমাদের দেশে ভুল প্রসিদ্ধ যে আবাবিল পাখি পাঠিয়েছে আবাবিল কোনো পাখির নাম না আল্লাহ নির্দিষ্ট পাখি পাঠিয়েছে দলে দলে সারিতে সারিতে আবাবিল এটা বহু এইভাবে আর ব্যবহার করে আবাবিল মানে সারি সারি মানে দলে দলে পাখি পাঠাইছে যারা আসি ওদের উপরের অঞ্চলকে একবারে ঢাকিয়ে ফেলছে কারণ পাখিরা ঝাঁকে যখন আসে তখন একবারে বিশাল আকারে উপরে হ্যাঁ এরকম মানে এরকম হয়ে যায় এটা দলে দলে আসছে হ্যাঁ পাখিগুলা এবং বলছেন তরমে যা মেড এই পাখিগুলা তাদেরকে কি তাদের উপর নিক্ষেপ করেছে হ্যাঁ আপনার শক্ত মাটির আপনার কণা শক্ত মাখির মাটির দলা কি নিক্ষেপ করছে শক্ত মাটি এটা মারার ফলে তাদেরকে আপনার ত্রিনতার মনে করে দিয়েছে যে যেগুলোকে খাওয়া হয় কোন এলাকায় যদি গরু ছাগল ডুবে কোন গাছটা খাই যেন সতর্ক করে দিলেন যে তোমাদের কিন্তু এটার ঘটনা মনে করো যে তোমাদের এই গড়ের সাথে বেদেবি করলে তোমাদেরকেও ছাড়া হবে না সেই দিন কিন্তু তোমাদেরকে ভালোবাসি আল্লাহ রক্ষা ওদেরকে মারে নাই ওই গড়ের জন্যই মারছে কখনো আমরা নিরাশ হতে নাই এবং সব সময় আল্লাহর দিনের সহযোগিতা আমার পয়েন্ট থেকে আমি কতটুকু করতে পারি সেটা আমার দেখার বিষয় যেটা আমরা দেখতে পেরেছি নোফাইল বিন কে হাবিব থেকে যুদ্ধ করলে জানা আছে তার দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু তাই বলে যে ওর কাছেও যদি বিদ্রোহের সম্মুখীন হয়েছে আসল কথা সে বলে নাই কিন্তু তার সাধ্য অনুযায়ী সে আসে কাবার শরীফের কি গেটের কড়া ধরে কমপক্ষে আল্লাহর কাছে তো কান্নাকাটি করছে তার সাধ্য তো এটা ছিল তার নিজের এলাকার লোকদেরকে তার কাছে ধর্ণা দিতে হবে তাইলে তার আল্লাহর পরিমান ছিল না ছিল না এই থাকার কারণে কি সে জান্নাতে যাবে ওই যে সিরিক করে মারা গেছে এই কারণে তার গতি জাহান্ন করলে কোনো ছাড় নাই আপনি যাই করেন না কেন এই বেসারা আপনার পুরো কাবাস এলাকায় থাকে ওই যে বাইরের যারা ওমরা করতে আসতো হজ করতে আসতো তাদেরকে পানি পান করাইতো হ্যাঁ সে পালন করছে তাইলে এলাকার দায়িত্ব এটা কম নাকি আল্লাহর ঘরের খ্যাতমত এটা ছোট মসজিদের খ্যাতমত না তাহলে ছোট মসজিদের করে যদি শিরিক করে তাইলে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই অনেক আছে বাটপার মসজিদের কি আপনার সভাপতি হয়ে যা সেক্রেটারি হয়ে যা মনে করে এই মসজিদের আচরণের জাহার নামে যাবে বাধ্য হ্যাঁ সে জাহার সুতরাং যতই কিছু করি কেন যদি আল্লাহর অধিকারের মধ্যে হস্তক্ষেপ করে। আল্লাহর সাথে অন্য জনকে শরিক বানায় যদি ইমান থাকে যে আল্লাহর কাছে কান্নাকাটি করে অনেকে বলে যে ওই সিডিক করে অনেক আছে আমাদের লাইনের যারা আছে আমাদের দেবন্দী লাইনের হ্যাঁ এর অনেকে এত মারাত্মক জান্নাত মানে রেকর্ডে করে ফেলছে নাকি না কান্নাকাটি তো আবু আবদুল মোতালিবর তো কান্নাকাটি রোববার ছিল কান্দি ভরাই ফেলছে সে মানে কড়াতড়ি কানতে কানতে শেষ এবং উপরে যায় লোকদেরকে নিয়ে কান্না করছে পাহাড়ের উপরে না করার কিছু নেই যত খেদমতি করুক না কারো তারপরে আবদুল মুেব মারা যাওয়ার পরে দায়িত্ব নিল কে রসুলের আবু তালেব আবু তালেব যখন দায়িত্ব নেয় ৬ বছর বয়সে রসুলের কি হ্যাঁ কারণ রসুলের হ্যাঁ বাপের আপন ভাই দুই ভাই ছিল মানে আগে তো বিয়ে বেশি করতো এই কারণে ওই যে আপন বা এরকম এই কারণে আবদুল মোতালেব বুঝছে যে এটা তো আপন ভাই এখানে ওরও ওসিয়ত করছে যে তোর বাতিজের দিকে দেখবি আর মুরের লোকেরা আসে মানে সবাই অনেকে ছাড়ে দেখা মানুষ হ্যাঁ যাই না তখন এই বুড়া মানুষের গুরুত্ব আছে আগে থেকে হম নাকি না এখন ওই যে আবু তালেব তার বাফের উসিদ মানার জন্য রসুল আকরমের খ্যাত সবসময় করতেন ওকে সবসময় লালন পালন করছেন সম্মান দিয়ে আদর যত্ন করে সবসময় কোলে কাঁড়ে নিয়েছেন তারপর রসুল আকরম সাল্লা হাদিসের মধ্যে বললেন হ্যাঁ মুসলিম শরীফের হাদিস সৌজা খাজা সৌজা হাদিস একবারে যে ভুল যে এরকম তারপরে বলছে আবু তালে জানা করার কি আছে বুকারির হাদিস আবু তালেবের যখন মৃত্যু তখন রসুল আকরমসা শেষ চেষ্টাটা করলেন আবু তালেবের কাছে আসলেন বললেন যে বিহা আমার চাষা শেষ পর্যন্ত কালিমাটা বলে যান বাকিটা আমি বুঝে নিব আমি আল্লাহর সাথে তর্ক বিতর্ক করব আপনাকে রক্ষা করার জন্য কারণ আপনি অনেক কাজ করছেন কি আমার সহযোগিতা করছেন সুতরাং সেটা আমি বুঝবো কিন্তু শর্তটা না মানলে তো আমার করার কিছু নেই আপনি শর্তটা পূরণ করে যান আপনি কালিমাটা বলে যান হ্যাঁ বিশ্বাস করে যান তাই আমি কাজ করবো সে মরবা তোমার বাপের ধর্ম ছাড়ে দিয়ে না অসম্ভব বাতিজের কথা শুনতে পারবে না লাস্টে বুখারের হাদিসের রসুল বলছেন সে শেষ পর্যন্ত নিজের বাপের ধর্মের উপর মারা গেছে আমার করার কিছু নেই সে জাহান নামে যাইবে সুপারিশ শাস্তি আর আমার কোথাও রাখবে কারণ আল্লাহর ওয়াদা মুশিক্ষে ছাড় নাই মুরশিক কাফের মুনাফিক যারা এদের কোন ছাড় নাই জাহান্নামে যাইতে বাধ্যই বাধ্য ইন আল্লাহ মুনাফিক আল্লাহ বলছেন যে তাইলে আল্লাহ তাদের সমস্ত আমল কে ধ্বংস করে দেবেন আর আল্লাহ বলছেন আল্লাহ সিরিক কখনো ক্ষমা করেন না আর বাকি যত গুণে আছে এর নিচের সেগুলো আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন তাইলে আল্লাহ আল্লাহ নিজেই বলছেন লাইফ কথার কখনো হেরফের হয় না আমার কথা সবসময় একই থাকে কখনো আমি রদ করি না কারণ আমি বুঝে শুনেই বলি সুতরাং কোনো হেরফের নাই এই কারণে শেষ পর্যন্ত বাধ্য সেই ইব্রাহিম আলী ইসলাত পিতা সেও জাহান নামে যাইবে বাধ্য এবং দুধের অভাবে মারা গেল তারপরেও কিন্তু কি নাই আপনার ছাড় নাই হ্যাঁ আচ্ছা আপনাদের জন্য পুরস্কার আসতে শুরু হয়েছে আল্লাহর কাছে আবেদন করবেন যেন আল্লাহ আরো বলাই দেয় হ্যাঁ পুরস্কার মাঝে মাঝে আসে যাই হোক রাখেন আমরা শেষ ভাগে আহ পড়াশোনা করবো দুইটা পুরস্কার প্রশ্ন করে দুইজনকে ইনশাল্লাহ পুরস্কৃত করা হবে যাই হোক যেটা বলছিলাম প্রতিষ্ঠাতা অনেকে অনেক মদ্রিসের মসজিদের প্রতিষ্ঠাতা মসজিদের সভাপতি সেক্রেটারি মনে করছে যে বাকি জীবনটা এরকম কাটাই দিব আল্লাহর ঘরের খেদমতে কিন্তু নিজের ইমানটাকে সঠিক করে না তাইলে তার কোনো কি নেই নাই এটা পরিষ্কার কথা রসুল বলছেন না। এর যে এরকম শাস্তি হবে না মানে যা আল্লাহর কাছে আবেদন করছে তার শাস্তি যেন স্পেশাল হয় যেন একবারে সর্বনিম্ন হয় কারণ আল্লাহর বধাও রক্ষা পাইবে কাস্টও হয়ে যাবে এখন আল্লাহ বলছে ঠিক আছে সে জুতে পরে শুধু ঘুরবেদ্র জুতের উপহার নাকি কিন্তু জুতের তো আগুনের রসুল বলতেছে তার এই পায়ের জুতার এত একশন যে তার মজকটা টকভোগ করতে থাকবে সময়। মানে সে মনে করবে যে আমাকে সর্ব উচ্চ শাস্তি দেওয়াইছে যে এই শাস্তি আর কাউকে দেওয়া হয়নি এটাই হচ্ছে তার তার জন্য। একমাত্র রসুলের খেদমতের কারণে রসুলের কথা আল্লাহ শুনবে কিন্তু যার নাম থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নাই শুধু একজোড়া জুতা উপহার থাকে তাই না বাস তাইলে আপনি আমি যতই কিছু করি না কেন হ্যাঁ আমার বাপ মাকে বোঝানোর চেষ্টা করব। করবো উপর থাকলে যে কোনো ভাবে যেন সিঁড়ি থেকে দূরে থাকে আপনি আপনার জন্য কিছু নাই আমি একবার বলছিলাম বললেন ব্রাহ্মণবাড়ি ছেলে ছিল আমার কাছে এরকম ক্লাসে আসতো তার বাপ ছিল মারাভতী লাইনের হ্যাঁ সে এরকম আসর জমাইতো হ্যাঁ মানে গায়ক ছিল মারাভাতি গান গাইতো তারপরে মদের আসর জমায় বাড়িতে মানে এরকম ডোল ডোল বাজাইতো হ্যাঁ এরকম মানে তাকে কোনোভাবে সে যখন তাহিদের দিশা পাইছে তখন জীবন কষ্ট করছে আমি চাই যে সে সঠিক পথে আসক। তা আমি বললাম যে একটা কাজ করো আগে যাই করছো আজকে থেকে তোমার বাপের কমপ্লিট দায়িত্ব তুমি নেবা তার যত কিছু দরকার হয় যত চাহিদা সব চাইদা পূরণ করবা এবং তার বাড়িতে যে তার খ্যাদমত করবা তার সাথে সাথে লেগে থাকবা কি দরকার কোথায় যাওয়া দরকার কি করা দরকার সব খেয়মত করবা যখন দেখবে যে খুব খুশি তোমার সাথে খোঁজ গল্প করতেছে একটা কথা বলে মাঝে যখন যে খুব খুশি তোমার বলবে আব্বা শুনো এত যত খ্যাতমত করতেছে আমার তোমার অবদানের কারণে যে আমি আমাকে জন্ম দিলে আমাকে বড় সড়ক করল এটা শুধু দায়বদ্ধ হিসেবে আমি তোমার খ্যাদমত করতেছি কিন্তু এটা নিশ্চিত মনে করবে আমি যতই খ্যাদমত করি কিন্তু তুমি একটা টাকা করব না আমার জন্য তোমার জন্য দোয়া করো নিষেধ কোরআন মধ্যে পরিষ্কার আল্লাহ নিষেধ করে দিয়েছেন রসুল আকরামের মার জন্য দোয়া করতে আবু তালুবের জন্য দোয়া করতে আল্লাহ কোরআন মধ্যে নিষেধ করে দিয়েছেন মা কানব্লাফির মুসি কেন বলো মা যখন ওনার কবরের পাশ দিয়ে হজরত হ্যাঁ আপনার এই বুখারের হাদিস এটাও আপনার হজরতমরের হাদিস যে রসুল আকরাম সাহায্য একবার যখন সবর করছিলেন আসলেন মায়ের কবরের পাশ দিয়ে তখন ওই রোডে কারণ তখন ওই যে আগের পুরাতন রোডে যখন যাইতো এই রোড দিয়ে যাওয়ার সময় তার মা মারা গেছে তখন পথে কবরস্থান এই কারণে ওই রোড দিয়ে তখন রুশুল যখন যাইতেছিলেন তখন কবরের পাশে আসলেন আর কবরের পাশে আসলে আপনার মহিলারা বিলাপ করলে অন্য মহিলারা আসি সাথে বিলাপ ধরে কারণ এদের চিন্তা যদি হের আবার কেউ যায় সবাই জানে তার কাছে ধরে যেমন উমে সালামা যখন আবু সালামা মারা গেল আমি তো নতুন এলাকায় আসছি এখন আবু সালাম দেখবে এখন করার একটা ইতিহাস সৃষ্টি করি সেটা কি যে আমি আবু সালামার মৃত্যুর উপর এত বেশি কান্না করব যেন ইতিহাস সৃষ্টি হয়ে যায় তার কথা যেন মানুষে মনে রাখে যখন বলে যে আমার এই ব্যাপার দেখে একটা মহিলা সহানুভূতি দেখানোর জন্য কারণ আরব দেশের সিস্টেম যা আসি ওর সাথে কানবে আরেকজন তো এক সাথে এরকম দেখা একটু কাঁদা রান্দা করে বলছে অসম্ভব এই উল্টা কাজ করতে পারবে না যেই ঘর থেকে শয়তান বাইরেছে সেই ঘরে কারণ আবু মুসলমান সেই ঘর থেকে শয়তান বাইরেছে তুমি আবার শয়তান ডুবেতে যাবে কেন ঘরের মধ্যে কি হ্যাঁ তুমি যে বিলপ্দের বা অসম্ভব তুমি যাইতে পারবে না আর কান্দা যাবে না ঠিক না নাকি না শরীর বিরোধী কাজ করা যাবে না বুঝ করে হিসাব করে চলতে হবে যে যতই হোক না কেন আপনার যদি বাক্যে যদি এরকম বারবার মাঝে মাঝে বলেন এ শুদ্ধ হইতে যেমন ওই লোকটা বলে যে এমন খ্যাত করে মাঝে মাঝে বলে যে তুমি মরে গেলে কিন্তু আমি না তোমার জন্য আল্লাহ নিষেধ করে দেয় না মাঝে মাঝে এটা কি করে এটার তো কারণ বুঝে না সে বারবার যে তুই এটা কি করে। এত খেদমত করি এত ভালোবাসা তুই আমি ভালোবাসি না আপনাকে আমি এটা ভালোবাসা না এটা দায়িত্ব যে আমা আমাকে জন্ম দিয়েছেন কয়েকদিন আল্লাহ তাকে রক্ষা করছে মৃত্যুর কয়েকদিন আগে যে তোরটাই ঠিক সে তোবা টোবা করে একবার ভালো হয়ে ভালো গেছে তারপরে ওই মারা গেছে আকিদের উপর কিন্তু তার ভাইরা কি করছে আমার বাপের মাজার এ কোন বুজুর্গ হ্যাঁ ছিল না সাধারণ মুসলমান এরইখানে কবর মেদে আবার মাজার কেন বানাই অসম্ভব কেউ আসলে এর মাথা ফাটে ফেলবে আর কিছুই করতে পারে মানে এরকম কঠিন এরকম অবস্থান সঠিক ভাবে নিজের যতটুকু সাধ্য আপনি যদি বিনিয়োগ করেন আপনার মাতা পিতা সবার ক্ষেত্রে দেখবেন এই ব্যাচারা তো না জানিস বলে না কারণ নতুপি বলতে যাবে কেন হ্যাঁ তখন একদিন সোজা যাবে আল্লাহ বুদ্ধি দিয়ে দেবেন নাকি অনেক সময় দাওয়াত পরে কাজে লাগে আকরমসাল্লাম এক সাবিকে দাওয়াত দিলেন চার বছর পরে আসি মুসলমান তাইলে সবসময় দাওয়াত কাজে লাগবে আপনি আমাদের জন্য এই আপনার ব্যাপারটা হ্যাঁ যে মসজিদের কোনদিন কি নাই ছাড় সে যতই খাদেম হোক না কেন কারাদেম হোক আর কি মসজিদের খাদেম হোক কোনো ছাড় পাবে না তাই যদিও এটা ঘটনা কিন্তু এটার থেকে বিশাল কি আছে শিক্ষণীয় ব্যাপার আছে আমি চয়ন করব প্রশ্ন করবেন তারপর আমি প্রশ্ন করে এই পুরস্কার তুলে দেব হাত আবার যারা যারা বলেন যে আপনার কেউ যদি তোবা করে তখন খাঁটি যদি তোবা হয় তার পূর্বে সমস্ত আমল আবার আল্লাহ করবেন পুরা করবেন কারণ সে সঠিক লাইনে আসে যাবে এই কারণে একটা করে সব দিয়ে দেবেন হ্যাঁ মানে যদি ওই পাপের প্রতি ঘৃণা জন্মাতে পারে যেমন একজনে ধূমপান করছে অনেক সিগারেট পান করছে কিন্তু এমন সিগারেটের প্রতি তোবা করছে এবং ঘৃণা এসে গেছে কত সিগারেট খাইছে টাকা তো নষ্ট হয়েছে কিন্তু খাঁটি তোবার করে নি আল্লাহ একটা একটা করে সোয়াব দেবেন কত সোয়াব হয়ে যাবে নাকি না তো সুতরাং আপনার খাঁটি তোবা করা শর্ত আল্লাহ আল্লাহ রসুল আসাম বলেছেন যে আপনার ভালো কিছুর কি আশা করা যায় এটা আপনার উৎসাহ যোগাইবে আবু সুফিয়ানের ঘটনা আবু সুফিয়ানের কথা আপনারা জানেন উদ্ধের মধ্যে আবু সুফিয়ানের কারণেই রসুলের কি আপনার দাঁত ভেঙে গেছে আর হ্যাঁ মাথার কপালের মধ্যে কি আপনার কড়া ডুবে গেছে আপনার ওই যে কিংটা গেছে কারণ কি কারণ এসে ওই যে ছোট পর্বতের ওই পাশ দিয়ে আবু যখন আসে আক্রমণ করলো একশো জন ঘোড়ার যে দলটা ছিল ঘোড়ার দল একশোটা ঘোড়া নিয়ে আসছিল আবু সুফিয়ান তখন আবু সুফিয়ান যে এই যে সবাই পরাজিত বরণ করছে এরকম একটা ভাব আসছে ওই যে যাদেরকে দেখেন রসুলে আক্রমসালাম যত ভালো মানুষ হন কোন এক জায়গায় বেঁধে কোন করলে আল্লাহর ছাড় নাই করার কিছু নাই হ্যাঁ আপনার নাকি এর অনেক প্রমাণ আছে শুধু একটা ভুলের কারণে সেই আপনার কি ইবলিস সে তো অনেক আবাদত করছিল যার কারণে জিন হওয়া সত্ত্বেও তার অবস্থান হয়েছে ফেরিস্তাদের সাথে এত বেশি আপাতত করছে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে কিন্তু যখন আদমকে সেই আল্লাহ তাকে বিতাড়িত করছে এবং তার জাহান্নিত করে ফেললেন এবং সে মাঝে মাঝে এটা নিয়ে ভয় পায় হ্যাঁ কোন গুণা করলে একবার ওই যে ইমামুল হারামাইন আল জুয়েনি তিনি একবার ইব্রিসকে বসে থাকতে দেখছিলেন এরকম ঘটনা আছে অনেক হ্যাঁ মসজিদের দিকে হারাম শরীফে নামাজ পড়াইতে আসতেছেন দেখ যে ছয়তান মানুষের ছবি ধরেই মাথাটাকে হাঁটুর সাথে লাগাই বসে বসে চিন্তা করে তুই ইমাম জুয়াইনি বলতে যাই শানুখানে বসে বসে কি চিন্তা করতেছে যে কি হালচাল তুই কি নিয়ে চিন্তা করতে আমি কইব আপনাকে বল যে বল কি ডিবিটেন কি চিন্তা বসে আস তুই বলতেছে বলে যে আমার একটা সিস্টেম আছে আমি পুরো বিশ্ব একটা জোন জোন তৈরি করছে প্রত্যেকটা জোন এলাকার দায়িত্বে একজন এলাকার দায়িত্বে এরকম আমার শয়তান গুলাকে চেলাপেলার ভাগ করে দিয়েছি মানে এবং প্রত্যেক এলাকায় আমার ডিউটি পর্যবেক্ষণের জন্য তিন দিন করে আমি যাই এলাকা পর্যবেক্ষণ করে কোন এলাকার যদি কাজের মধ্যে কোনো পরামর্শ দরকার এগুলো আমি বুদ্ধি দিয়ে আসি যে এরকম বুদ্ধির কোনো ঘাটতি ঢাটতে থাকলে বলেছি কিছুদিন কিছুক্ষণ আগে এক এলাকায় আমি সবর করে আসছি এ এলাকায় আমি তো আমি আশ্চর্য হয়ে এলাকার মানুষ যে এত বড় শৈতান শয়তান গুলো এত ভালো ডিগ্রি দিতেছে বলছে আমি তো হতভাক হয়ে গেছি আমি তাড়াতাড়ি পালায় চলে আসছি যে এত বড় শয়তানি করে যে আমি একটা গুলির কারণে হ্যাঁ মানে চিন্তায় পরে গেছে কতক্ষণ পরে কি বলেছে আপনার নামাজর টাইম জামাতের টাইমে গেছে আপনি জামাত পরে দিয়ে আপনি আমার সাথে কিসের গল্প করেন হয়েছে দেখো তুমি আবার সে কেমত পর্যন্ত দিব আমার কি বুদ্ধি কম বলে যে তাইলে কি কি বুদ্ধি তোমার যে নামাজের কথা আবার মনে করাই দাওকে বল যে ঘটনা শুনবেন যে এটার ঘটনা একবার কি করছি এক বড় বুজুর্গ মানুষ আস্তে আস্তে হাত পাওয়া টিভি দিতে আসি ঘুমে যেন ওটা একটু ভালো গুম ধরে আছে পরে টিভিতে ডিগতে ঘুমে ফজরের নামাজ শেষ হয়ে গেছে সূর্য উঠছে হঠাৎ করে চোখ খুলে এইবার তো যায় উজু করে যে এমন কান্না শুরু করছে সব এক কান্দার লাভটা কি এলে যে এদিন থেকে আমি বুঝছি যেগুলো পাক্ষা বুজুর্গ এইগুলোর দোকান এইগুলোর দিলে যা পুজি তাও যাবে এই কারণে আমি ভালো মানুষ দেখলে বিপদ আছে পরে পরে ঝামেলা লাগে যাবে আমার পুঁজি পাঠটা সব চলে যাবে তাইলে এটা খেয়াল রাখবেন যাই হোক ধন্যবাদ বলেন আরে হাত উঠেন কেরা কারা হাত নতুন একজনকে আমরা চয়ন করি যে আগে বেশি একটা সুযোগ পায়নি কে হ্যাঁ বলো হ্যাঁ ধন্যবাদ আমাদের টাইম চলে গেছে এটার উত্তর দিয়ে শেষ আজকের জন্য প্রশ্ন কারণ ওই দুইটা প্রশ্ন আমাদেরকে করতে হবে প্রথম কথা আছে যে আপনার জামাতে নামাজ পড়া একজন মুসলমান সে সুস্থ সবল আছে। সে যদি নামাজ ত্যাগ করে যদি একবেলা হয় অলসতা বসত সেটা আল্লাহ পরে ক্ষমা করে দিবেন কারণ কারণের যে কোনটা স্বাভাবিক কিন্তু যদি রেগুলার বুঝে শুনে সে জানে নামাজ পড়া একজন মুসলমানের জন্য বাধ্যতামূলক তারপরও মাস কে মাস সে কি আপনি নামাজ পড়ছে না তাইলে সে কাফের কারণ রসুল আকলাম সাল্লাহ আসলাম বলছেন এই আল্লাহ বলছেন মুসলমান হিসেবে তাদেরকে ধরা হবে মুসলিম ভাই হিসেবে কিন্তু তোবা করলে যথেষ্ট হবে না তাকে সালাদ কায়ে করতে হবে আর কি জাকাত দিতে হবে সুতরাং সালাদ কায়ে করা শর্ত দিছে মুসলমান হওয়ার জন্য আল্লাহ এরকম অন্য আয়তের মধ্যে আল্লাহ এমন কিছু লোকের জন্ম হবে হ্যাঁ পরবর্তীতে আসবে যারা কি করবে নামাজকে বিনষ্ট করে দেবে সঠিকভাবে নামাজ পড়বে না নামাজের টাইম পার করে দিয়ে পরে কাজা পড়বে এই জাতীয় নামাজের অধিকারকে রক্ষা করবে না তখন আল্লাহ জান বলছেন তারা অবশ্যই ঘাই নামক জাহান নামে যেতে বাধ্য আল্লাহ বলছেন এবং পুরা আপনার জাহান্ন আল্লাহর কাছে আশ্রয় চাইবে ওই জায়গা থেকে যে আল্লাহ এই দুর্গন্ধ তো সহ্য হইতেছে এত কঠিন দুর্গন্ধ সেইখানে জাগাকার যে নামাজের কোনো গুরুত্ব দিবে না আল্লাহ বলছে তারপর আল্লাহ স্মরণ করাই দিল যেমান করে বই ওই সমস্ত ইমান আর নাই আগের যে ইমানের কথা ওটা এখন নাই যে নামাজ ছাড়ে দিছে তো করে নতুন করে কালিমা পড়ে কারো কাছে যাওয়া লাগবে না নিজে নিজে প্রত্যেক মুসলমানে কালিমা জানে খাঁটি বিশ্বাস নিয়ে কালিমা পড়ে সোজা হয়ে যাবে একবারে তারপরে আল্লাহ বলছে এটাও যথেষ্ট না কারণ তুমি যে দিন গাফলা করলে এত বছর যে নামাজ পড়লে না তুমি তো অনেক বিরাট লসে পড়ে গেছো তাইলে বলছি ও আমিলা আমার এত বেশি কামল করবে যতক্ষণ পরে তোমার বুঝে না আসে যে আমার ঘাটতিগুলো পূরণ হয়েছে বেশি বেশি আমল বাড়াই দিতে নফল নামাজ বেশি পড়তে হবে যেন বুঝেন যে আপনি কত বছর নামাজ কাজা করছেন নামাজ নষ্ট করছেন যেন বুঝেন এটার কোনো কাফারা নাই আমাদের দেশে আবার সিস্টেম কাজার সিস্টেম না কাজা আছে না কাফারা আছে কোনো কিছু নাই নামাজের নামাজের জন্য তো বা খাঁটি করে সামনে আমল বাড়াই দিতে হবে এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বলছেন সুতরাং অন্য কারোর কথা আবার শুনতে যাবেন না তাইলে এই যে আল্লাহ বলছে ফউল আই কিয়ত খুলবুলেন জাননা তারপরও আগে পাট পারি করছো আমি এই শর্তিনটা মানলে আমি জান্ন দিয়ে দিব আমি তোমার কোনো না যা করছে সব হিসাব ঠিক আছে নামাজ পড়ে না সে জানে যেটা নামাজ পড়া বাধ্যতামূলক ফরজ মানুষের এক ইসলামের বিশেষ রোকন কালিমের পরে সাদা পরে ইসলামের প্রথম রোকন হচ্ছে দ্বিতীয় রোকন হচ্ছে কি আপনার সালাদ সুতরাং না আদায় করলে সে কি সে কাফের এবং সালাদ সালাদ ত্যাগ করলে সে কাফের মুসেক সবই হয়ে যাবে সুতরাং তার অবস্থা খুবই খারাপ এইভাবে দ্বিতীয় তার প্রশ্ন ছিল জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক কিনা জামাতের নামাজ পড়া পুরুষের জন্য বাধ্যতামূলক হ্যাঁ ওয়াজিব জামাত যদি সালাত আদায় না করে ঘরে নামাজ পড়ে নামাজের দায়িত্ব আদায় হবে অজীব ছাড়ার জন্য শাস্তির সম্মুখীন হবে রসুল আকমস্লা আলাইসলাম এক অন্ধ ব্যক্তি মোদিনে ছিলেন আমি কি এমন করতে পারি নিজের ঘরে নামাজটা পড়ে নিতে পারি রসুল বলছেন পড়ে নিতে পারো যখন সে রওনা করলো আবার লোক দিয়ে ডাক দিল ওনাকে যে ওকে ডাকে নিয়ে আসো ডাকে নিয়ে আসার পরে বল যে আতাশ তুমি কি আজানি শুনতে পাও ঘর থেকে বলে যে নাম আমি শুনতে পাই বলছে ফাজিব তার পথে হ্যাঁ আপনার কি সুন্দর পথ না সমতল না আসতে তার কষ্ট হয় তারপরে রসুল এই অন্ধ লক্ষের বাধ্যতামূলক করে দিয়েছেন অন্য হাদিসের মধ্যে আছে রসুল একবার বলছিলেন যে আমার মনে চায় যে আমি কিছু জওয়ান ছেলেদেরকে নিয়ে হ্যাঁ নামাজ কায়েম করার জন্য আমি আদেশ করে যাব যে নামাজ শুরু হয়ে যাক আর যাদেরকে দেখবো যে জামাতে অংশগ্রহণ করে নেই তাদের বাড়িগল জ্বালা দিব যে লাখড়ি নিয়ে যাব। তাইলে এটা প্রমাণ করে বাড়িঘর জ্বালানো হারাম আমি বাড়াই জ্বালাই দিলে ওই মহিলা থাকবে কই বাচ্চা থাকবে কই এই কারণে আর জ্বালাই দিতেছি না কিন্তু আমার মনে চায় বারবার যে এদের বাড়িকে সব জ্বালাই দেব সুতরাং ব্যাপারটা খুবই কঠিন আর আমরা বাড়াইবো না এখানে আমরা প্রশ্ন উত্তর শেষ করছি বলার অনেক আলেম আছে হ্যাঁ আপনি যারা যোগ্য আলেম তাদের থেকে জিজ্ঞাসা করবেন কার কথা বিশুদ্ধ পুরান হাদিস অনুযায়ী কথা বলে তাদের কথা শুনবেন এবং সঠিক বই পড়ে জ্ঞান আহম করবেন যেন আমরা জানাতে যেতে পারি কারণ যদি কুপুরি মুনাফিকে যদি সিঁড়ি থাকে তাহলে কোনো ছাড় পাওয়া যাবে না যেটা আজকের আপনার সেই সুরা থেকে আমরা শিক্ষা পাইলাম ওসলাল্লাহ আলব আহমদ ওয়ালাআ মোসাহি আজমাইন